शत्रु नामगुलसलमान बाकी सब ख्रीटान युदी दिंदुर गान गाय नमज नोा न বুদ্ধি থাকলে কি আর কোরনের শত্রু হয় বুদ্ধি থাকলে কি আর মমিনের শত্রু হয় ওরানা কি বুদ্ধিজীবী বুঝিনা কেমন দাবি বুদ্ধি থাকলে কি আর কোরআনের শত্রু হয় সাদ মিটাই বুদ্ধি থাকলে কি আর কোরনের শত্রু হয় বুদ্ধি থাকলে কি আর হাদিসের শত্রু হয় বুদ্ধি থাকলে কি আর মমিনের শত্রু হয় মূর্তি নাকি শক্তি বাড়ায় ওদের কলি যার ভিতর হায় রে নাস্তিকেরা তালালি করলি জীবন ভর মূর্তি নিয়ে ফুর্তি করে মূর্তি ওদের চেতনা ভিতর হায় রে নাস্তিকেরা দালালি করলি জীবন ভর মূর্তি নিয়ে ফুর্তি করে মূর্তি ওদের চেতনা ওরা নাকি কোরআন বুঝে আমরা কোরআন বুঝিনা তোরা কি বুদ্ধিজীবী বুঝি না কেমন দাবি বুদ্ধি থাকলে কি আর কোরআনের শত্রু হয় নামগুলি মুসলমানের বাকি সব খ্রিস্টানের ইহুদির দালালেরা রবীন্দ্র সঙ্গীত ধর ইবাদ সাদ মিটায় বুদ্ধি থাকলে কি আর হাদিসের শত্রু হয় বুদ্ধি থাকলে কি আর মমিনের শত্রু হয় সেই কালে নাওজুবিল্লা বলো জোতা মারো ওদের দুই গালে কারো কাছে আজান লাগে বেশির মতো কেউ বলে কোরআন শরীফ পাল্টালে ভালো হতো কারো দাবি দয়ার নবী ত্রাস করেছে সেই কালে বুদ্ধি থাকলে কি আর হাদিসের শত্রু হয় বুদ্ধি থাকলে কি আর মমিনের শত্রু হয় নামগুলি মুসলমানের বাকি সব খ্রিস্টানের ইহুদির দালালেরা হিন্দুর গান কোরন্তলা নাই রবীন্দ্র সঙ্গীত ধর ইবাদাতের সাদ মিটায় বুদ্ধি থাকলে কি আর কোরনের শত্রু হয় বুদ্ধি থাকলে কি আর মমিনের শত্রু হয় धर दिस धर्मचय और ना धर हिंदू ताने ता ধর্মের কথা বললে মোদের বলে ওরা মৌলবাদী বেওয়ারিস তোরা মূলের পরিচয় না দিস যদি এ জীবন থাকবে না তোর এ জীবন থাকবে না তোরলে কি দালালেরা হিন্দুর গান গায় নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই রবীন্দ্র সঙ্গীত ধর ইবাদতের সাদ মিটায় বুদ্ধি থাকলে কি আর কোরআনের शत्रु बुद्धि थे कि हदिशे शत्रु है ওরা নাকি বুদ্ধিজীবি বুঝিনা কেমন দাবি বুদ্ধি থাকলে কি নাই রবীন্দ্র সঙ্গীত বা দাতের সাদ মিটায় বুদ্ধি থাকলে কি আর কোরনের শত্রু হয় বুদ্ধি থাকলে কি আর মমিনের শত্রু হয় বুদ্ধি থাকলে কি हादीर शत्रुए बुद्धि थकले की शत्रुए बुद्धि थकले कीदीसर शत्रुए बुद्धि थकले कि ममीनर शत्रु